হাতি আর পিঁপড়ে এ হলো একটা হাতি আর পিঁপড়ের কাহিনী জঙ্গলে একটা হাতি থাকত ও খুবই অহংকারী ছিল জঙ্গলের অন্যান্য পশুদের সঙ্গে ঝামেলা করত আর তাদের নিয়ে সারাক্ষণ মস্করা করত একদিন কি হলো ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন ও হঠাৎই দেখতে পেল যে গাছের ডালে একটা টিয়া পাখি বসে আছে আমি কেন করব আচ্ছা করবি না তাড়া এক্ষুনি দেখাচ্ছি আমি কি করতে পারি টিয়া পাখি তো কুর্নিস করলো না তখন হাতি তার ক্ষমতা জাহির করতে গাছটাকেই উপড়ে ফেলে ঝাঁকাতে লাগল যাতে টিয়া গাছের ডালে বসতে না পারে তখন টিয়া ওখান থেকে উড়ে গেল এবার বুঝলি তো আমি কি কি করতে পারি আমার সামনে তোরা কেউ কিচ্ছু না হাতি আবার এগিয়ে চলল প্রতিদিনের মতো আজও ও নদীতে জল খেতে গেল নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে একটা পিঁপড়ে থাকত ও রোজ খাবার করে আর হাতি এসে কিছু কিছু না ঝামেলা অবশ্যই করত। এসেছি হাতি একই নদীতে জল খাচ্ছিল আর এমন সময় সে পিঁপড়ে দেখতে পেল এই যে পিঁপড়ে এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি বর্ষাকাল এসে গেছে তো তার আগে আমাকে খাবার জোগাড় করে রাখতে হবে হাতি নিজের শক্তি নিয়ে তোমার খুব গর্ব তাই না একদিন তোমার আমি এমন উচিত শিক্ষা দেবো না এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে নয়তো আমাদের বিরক্ত করতেই থাকবে পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করবে বলে তার গর্ত থেকে বেরিয়ে দেখে যে হাতি ঘুমিয়ে রয়েছে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে ও ছুটে গিয়ে হাতির সুড়ে ঢুকে পড়ে আর ভেতরে ঢুকে হাতিকে কামড়াতে থাকে পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায় আরও ব্যথায় চিৎকার করতে থাকে আরে কে আমার সুড়ে ঢুকেছে খুব ব্যথা করছে হাতি যতই চিৎকার করুক না কেন পিঁপড়ে কিছুতেই বাইরে এলো না উল্টে আরো জোরে কামড়াতে লাগল আর তাতে হাতি আরও জোরে কাঁদতে লাগল কেউ বাঁচাও কে ঢুকেছে ভেতরে বেরিয়ে হাতির রকম কান্না শুনে পিঁপড়ে সুড়ের ভেতর থেকে বেরিয়ে এল হাতি পিঁপড়ে দেখে অবাক হয়ে গেল ও এত ভয় পেয়ে গেছিল যে ক্ষমা চাইতে যাতে ওকে আর না বিপদে ফেলে ক্ষমা আর কখনো বিরক্ত করব না তোকে পিঁপড়ে উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে পালিয়ে গেল আর এর পর থেকে আর কোনদিন ও কারোর সাথে ঝামেলা করেনি এবার বুঝলে হাতি তোমরা দেখলে না একটা ছোট্ট পিঁপড়ে কিভাবে নিজের বুদ্ধি দিয়ে একটু ভয় না পেয়ে অত বড় হাতে কে উচিত শিক্ষা গেছি। আমি তোমাকে অনেকবার দেখেছি कक्षो बरक्त करा जा जल के खूब भागम ठीक कथा तुम